স্মিল হিঃ নিমন আহসনু কৌলম ইল ইনলসলিম রহমতুল্লাহ বকাত الله عليه بعد ফেখা في فيها, فيها مسألة الخلافة সমস্ত প্রশংসা রব আলিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আদর্শ হি রসুল সালাম তার রসুল্লা সাল্লাহ আল ইসলামের ওপর যাকে আল্লাহবুল আলমিন ফেরেস্তা চরিত্রের সাহাবাইকে রাম খোলাফের আশেদিন দান করেছিলেন যার তরিবতেই এ সমস্ত ভালো মানুষরা যারা উন্মতের জন্য আদর্শ রসৌল্লা সাল্লা পর তারা নিতে পেরেছে আমাদের ধারা ধারাবাহিক আলোচনা আখিনাওয়া শেষের দিকে পর্ব নম্বর ছত্রিশ আজকে আজকে আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তার প্রথম বিষয় হচ্ছে যা গত সপ্তাহের সাথে সম্পর্কিত गत सप्ताह आलोचना गलोनाषय खोला खाएर से सम्पर्लम सम्पर्क आलोत जमिका एपर ओपर श्रेष्ठत राखे सफल समान ना इस शेष दिखे विषय आलोचना ओस्मान ए आल आल्ला आन तरफ सम्पर् एबंग एक ते खिलाफत सम्पर्क ए तर एकजे अपरजत सम्पर्ष आलोचना स्पष्ट करा कि लिखे इमामला आलोके विषय सामने दूट खिलाफत विषय और एक मर्जदार विषय फजिलतर विषय খেলাফতের ক্ষেত্রে প্রথম খালিফা রসর উল্লা পড়ে ও ভকর সিদ্দিক দ্বিতীয় খালিফা ওমার ফারুক তৃতীয় খালিফা ওসমান নজি আল্লাহ তালানহ মশওয়ারা পরামর্শ সুরার আর সর্বসম্মতিক্রমে যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন বারহা খালিফা খেলাফতের ক্ষেত্রে अवश्य प्राधान्य दग्राधिकार दीजिए सहबाइकराम मान हानि द्वित विषय फजिलतर मर्जाई मर्जादा उस्मान रजियाल्लाह तालान बे मर्जदा रखें ना कि आली रजियाल्लाह तला आना यह विषय किहलिस मत कराशल सनताल जम अभिमत যে যেইভাবে আল্লাহ রাবুল আলমিন খেলাফত দিয়েছেন সাহাবাই কেরামদের পরামর্শের ভিত্তিতে সেইভাবেই তাদের মর্যাদা আমরা বিশ্বাস করব অর্থাৎ এম মধ্যে তৃতীয় ব্যক্তি রসৌলের পরে ওসমানজী আল্লাহ তারপরে চতুর্থ ব্যক্তি আলী ইবিন আবি তালেম রাজ্লাহ আনহুম আজমাই তারপরে এরশান সম্পর্কে যে বিষয়টি আলোচনা করছেন সে সম্পর্কে শেখ সালেহুল ফজল হাফিজ আহতলা বলছেন হুকম তকদিমে আলী রাজি আল্লাহ আনহ আলাফিল খিলাফত আলী রাজি আল্লাহকে খিলাফতের ক্ষেত্রে চার খলিফার মধ্যে যদি কেউ অগ্রাধিকার দেয় বা প্রাধান্য দেয় তার হুকুম কি যেমন রাফেদি সিয়ারা এ ভ্রান্ত বিশ্বাস রাখে রসর উল্লাহের পরে আসুল খলিফা এবং খালিফা হওয়ার হক কে রাখেন তার সাথে যেন অবিচার করেছেন কারা সাহাবাই কেরাম এবং খুদ সয় আবু বকার হ্যাঁ ওমার ওসমান সব সাহাবে কি করেছেন তাহলে অবিচার করেছেন জুলম করেছেন আলী রাজি আল্লাহ তাল হকের ক্ষেত্রে নওজবিল্লাহ এটা হচ্ছে শিয়া রাফেজিদের যেখানেই থাকুক না কারো তাদের বদ আকিদা ভ্রান্ত আকিদা যাতে আহলে সতল জামাত সকলে একমতে এমনকি আহলে সতল জামাতের যারা বেদাতিও আমাদের মুসলিম সমাজে বিভিন্ন তরিকার যে বেদাতিগুলি রয়েছে ভারত উপমহাদেশে তারা সকলেই এতে বিশ্বাসী যে প্রথম খালিফা বা রাহা হচ্ছেন অবকা সিদ্দিক দ্বিতীয় খালিফা হচ্ছেন অমার তৃতীয় খালিফা হচ্ছেন ওসমান এবং সকলের ক্ষেত্রে আমরা সকলেই বিভিন্ন বিদা থাকতে পারে মুসলিম সমাজে আহলোসনাদের মধ্যে যারা আহলে আলোচনাথ বলে থাকে কিন্তু রাফেজিদের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমরা সকলে একমত যে তারা সকলে কি ছিলেন বার হক হক ছিলেন চতুর্থ খালিফা হচ্ছেন খালিফা রাশেদ আর ইরজি আল্লাহ তালানা বলছেন কেউ যদি আলী রাজি আল্লাহ রয়েছেন তাদের উপর প্রাধান্য দেয় তার হুকুম ওসমান ও আলী লেইসুল আলী সন্হ ওসমান এবং আলী রাজি এই আইজনের একটি হচ্ছে খেলাফতের বিষয় আর একটি হচ্ছে মর্যাদা ফজিলতের বিষয় বলছেন ফজিলতের বিষয়ে কেউ যদি উসমান রাজিয়াল তালার উপর আলী রাজিয়াল তালান হক বেশি মর্যাদাপূর্ণ মনে করে যে তার চাইতে তিনি শ্রেষ্ঠ কেউ যদি এরকম মনে করে তো তাকে কি পথভ্রষ্ট গুমরা বলা যাবে অধিকাংশ আহলে সন্ন্যাতের নিকট বলা যাবে না ফজিলতের ক্ষেত্রে যদি বলে তারপরে মর্যাদার ক্ষেত্রে আখ্যায়িত করা যাবে না এটা হচ্ছে দ্বিতীয় বিষয় হচ্ছে খেলাফতের বিষয় খেলাফতের বিষয়ে যদি বলে যে আওয়বাকর উমার কে মানছি তারপরে তৃতীয় খলিফা হইতেন আলী मन करमार ओस्मान आगे खलीफा हर हक रखे अल स्प गुमराहो दलता तीन की अवस्था दू अवस्था दल भ्रांत मत विश्वास पथभ्रष्ट गुमराह और जा रहा फजिलत क्षेत्र सत्य हे जे भाव खिलाफत पे भाव फजिलत ए मर्जदा रही हहलेल जाम मत विश्वास रखा उचित जदि किस फजगिलत दिए मर्जदार क्षेत्र में ओसमान के আলের ওপর জমাগত আলোচনায় বলেছি যে তারা হয়তো এদিকে দৃষ্টি দিয়েছেন যে রসরামের জামাই রসরামের চাচাত ভাই তারপরে তিনি হাসেন গোত্রের ইত্যাদি কিন্তু এই সব কথা তাকে ফজিল দার জন্য যথেষ্ট নয় যেখানে সাহাবাইক আমরা তারা সাধারণত বিভিন্ন সময় বলতেন যে আও বাকার আসলেন ওমার তারপর ও সমান এইরকম বেশ কিছু রয়েছে সুতরাং শুধু এইগুলির যুক্তির ভিত্তিতে আলী রাজি আল্লাহ রাজি আল্লাহ প্রাধান্য দেওয়া যুক্তি আমরা নুমরা বলব না যদি কেউ যদি আলী রাজিয়া উসমানের উপর প্রাধান্য দেয় এখন আছেন বিষয়টা তাহলে বুঝে গেছেন এখন বলছেন যদিও এই বিষয়টি বিষয়টি কোনটি বলছেন মস আল্লা আলী ওসমান এবং আলী রাজিয়া বিষয়টি কাকে বেশি শ্রেষ্ঠত্ব বা মর্যাদা দেবেন কোন বুনিয়াদী বিষয় নাই মৌলিক বিষয় নাই মোখালে ফিহা যাতে এর বিরোধীদের এর বিরোধীদের কেউ যদি করে উসমানের উপর আসল হচ্ছে বেশি কি করবে শ্রেষ্ঠ মনে করবে কিন্তু যদি এর বিপরীত কি করে বিরোধিতা করে তাহলে তাকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করা যাবে না ইন্দা জমুর আহলা অধিকাংশ আহলি সন্ন্যাতের নিকটে মতে ওদাল আলতুল খেলাফা তবে যেই বিষয়টিতে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করতে হবে গোমরা বলা যাবে সেটা হচ্ছে খেলাফতের বিষয় খেলাফতের বিষয়ে কেউ যদি সাহাবাহিক রামদের সিদ্ধান্তের ওপর সন্তুষ্টি প্রকাশ না করে বা সম্মতি প্রকাশ না করে বিরোধিতা করে তাহলে তাদেরকে গোমরা বলা যাবে যদিও নাম নিজেদেরকে সঙ্গে আলোচনাতল জামাত বলুন এটা এই জন্য জামাতের বিশ্বাস ছর না দুই বছর তিন মাস দশ দিন একবারে দিনে দিনে গণনা করে বলা যায় তারপরে খেলাফত আনুমানি দশ বছর কিছু আর তারপরে ওসমান রাজিয়া খেলাফত বারো বছর আর আলী রাজিয়া তোমার খেলাফত হ্যাঁ পাঁচ বছর হ্যাঁ আনুমানিক পাঁচ বছর তাহলে হিসাব করেন তো টোটাল কত হয় মুখস্ত বললেন হিসাব করেন হ্যাঁ দুই শুয়া দুই তখন দুই ধরেন দুই আর দশ বারো বারো বারো ধরে চব্বিশ চব্বিশ আর পাঁচে উনত্রিশ তিন মাস ওইদিকে আছে আর প্রত্যেকের কিন্তু বারো বছর কয় মাস এই দশ বছর কয় মাস এরকম করে আছে তা দিয়েও মোটামুটি না জুটলেও অনেকে বলেছেন যে হাসান রাজি আল্লাহ তালানহ কাছাকাছি ছয় মাস খলিফা সেদিন মোটামুটি এই চার খলিফাতে 30 বছর হয়ে যাচ্ছে আর তারপরে হাসান রাজি আল্লাহ তালানহ খলিফা এরা আসেন তাকেও বলা হয়েছে তিনিও খার আসে খালিফার আসে পার্থক্য হচ্ছে আর যারা আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করেছে কিন্তু পুরোপুরি না যেমন পরবর্তীকালে খোলা ফাগন মাবি থেকে শুরু করে বাকিরা তো এজন্য তাদেরকে খালিফার আশেদ বলা হয় না অনেক পরে আসছেন হ্যাঁ খালিফা ও আব্দুল্লা রহমতুল্লাহ আলী একশ হিজড়িতেখাল চল্লিশ হিজড়িতে কিন্তু খেলাফতের আশেড হয়ে যাচ্ছে তিরিশ বছর আর তাই হিজড়িতে তাহলে খেলাফতের আশেডা শেষ খলিফা হইলে মাউবিয়া আল্লাহ তালন ২০ বছর খেলাফত থাকলো মাউবিয়ার তারপরে ষাট হিজড়ি হলো তারপর আরো চল্লিশ বছর চলে হ্যাঁ বিভিন্ন মাইয়াদের খেলিফারা হলো। যারা অনেকে জুল অত্যাচার করলেন আর তারপরে একজন এমন খালিফা আসলেন যিনি অনেক পরে আসলেও তার সিরিয়াল হচ্ছে পরে পরে আলী রাজিয়ালে হসারতি হতার পরে তাকেও পঞ্চম খালিফায় রাশেদ বলা হয়েছে তিনি হচ্ছেন আমার মিনে আবদুল্লাজিজ রহমতুল্লাহ আলী কারণ তার সুবিচারের কারণে তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য রসুরাহ সাল্লা আদর্শ মোতাবেক দেশ পরিচালনার জন্য সার্বিক চেষ্টা করেছেনবাবাহ আন খেলাফত আহাদি মিনহাউলআ এই চারজনের খেলাফতের কোনো একজনের খেলাফতিতে কেউ যদি আপত্তি তোলে বা কেউ যদি তাদের খেলাফতি নিয়ে কেউ সমালোচনা করে কেউ যদি বিরূপ ধারণা রাখে বিদ্বেষ রাখে যেমন রাফেজি শিয়া রা। এবং তাদের কিছু অনুসারী আছে যারা সরাসরি না করলেও তাদের কেতাবা এবং তাদের আচরণে তাদের কথা তো বোঝা যায় উসমান সম্পর্কে তাদের বিভিন্ন লিখি আপনারা অনেকে হয়তো ওয়াকে ফাল তো এরাও ঐরকম এ গমরা যারা খোলাফের আসে সম্পর্কে বিরূপ ধারণা রাখে বা খারাপ মন্তব্য করে অথবা অন্তরিক কোন বিদ্বেষ রাখে ফাহুয়া আদান লোমেন ভেমারে তাদের ক্ষেত্রে এমা বিভিন্ন টাইমের রাহ মহল্লা এই অক্তিটি ফিট হবে যারা ए चार खलिफार कारो खिलाफतर को ठीक है से हम निजे बाड़ी गाधा चाहते बस अधम आदल अधम हेमार आलि मानबी जो हेमार आहलि हेमार ओही दूटो भाग आमसि बोला নীল গাইকে যারা বুঝে না এই টারুনটা তারা হেমার এ মারা অনুবাদ করতে অনুবাদক না সাবালক না বুঝে না যার ফলে কি করেছে জঙ্গলি গাধা ওটা হচ্ছে জঙ্গলি গাধা তো বাঙালি বাংলায় তর্জমা করেছেন বাঙালি যাতে জঙ্গলি গাধা কি বুঝবে বা বন গাধা বুঝলে বা কি বুঝবে বুঝবে নাকি বন গাধা বললে বুঝবে এটা হ্যাঁ উর্দু টার্মে বুঝবে উর্দু টার্মে ভাষীটা বুঝে হ্যাঁ গাধা বুঝে নীল গাইড কিন্তু বাংলায় সংস্কৃতি তর্জমা করে নীল গাইড বুঝবে না বুঝবে না এরকম অনুমাতককে একটু অপেক্ষা হইতে হবে ঠিক তেমন যেই গৃহপালিত গাধা যে গাঁধার পিঠে মানুষরা চাপে যে গাঁধাকে আমরা গাধা বলি সেটাকে আরবিতে বলা হেমার আহলি কি বলা হয় সেটাকে মানে ঘরের গাধা बुजन ना तो हेमारे आलान निजे गादा शुद्ध बोझानीलग नई नील गई तो मानुषाए नील गए तो मानस पचंदोध नई व्यक्ति चार फलिफार कन कारो सम्पर्क সমালোচনা করবে বা খারাপ ধারণা রাখবে বিদ্বেষ রাখবে সে হচ্ছে গাধার চাইতে বেশি নিকৃষ্ট বা অধম আজকের আলোচনার সার কথা সার কথা বলতে গিয়ে সাল্লা ইসলামের একটি হদিস বলি খোলাফা রাশিদিন সম্পর্কে এই খোলাফাদেরকে যে খোলাফা রাশিদ্দিন বলা হয় এটা কোথেকে না হয় এটা একটা প্রশ্ন যে এদের নাম যে খোলাখায় রাশেদ্দিন বহু বচন আর একজন বলবেন তখন খালিফায় রাশেদ এই নাম থেকে পেলেন এই নাম আবু থেকে আলাইসন্নীসুল তোমরা আমার আদর্শকে সম্মতকে আঁকড়ে ধরো আর এমন খলিফাদের আদর্শকে আঁকড়ে ধরো যারা রাসে দিন মানে হেদায়তপ্রাপ্ত তারা নিজেরা মেদিন হেদায়তপ্রাপ্ত এই হাদিস একটা সার্টিফিকেট দিয়েছেন চার খলিফাকে যে আমার জীবন তো সে শুধু তারা না মিমবা আদি আমার পরেও তারা হ্যাঁ সারা জীবন কি থাকবে হেদায়তের উপর থাকবে তারা নিজেরা হেদায়ত প্রাপ্ত এবং তাদের মাধ্যমে অন্যরা হেদায়ত পাবেন তো আজকের আলোচনা সার কথা সম্পর্কে মদ্দার কথা হচ্ছে যে তিন খলিফা রুফুর আলী রাজি আল্লাহ তালানহকে যদি কেউ প্রাধান্য দেয় তো এর তিনটি অবস্থা হইতে পারে একটা অবস্থা মানকাত কেউ যদি খেলাফতির ক্ষেত্রে আলীকে উসমানের ওপর শ্রেষ্ঠত্ব দান করে যে আলী আগে পরে উসমান একথা কেউ যদি বলে। অতুল সাহাবাই কেরামগঞ্জ খলিফা নির্বাচন করেছেন আগে কাকে উসমানকে পরে আলীকে ঠিক না কেউ যদি এই বিশ্বাস রাখে বা এটা বলে তাহলে সে হচ্ছে সর্বসম্মতিক্রমে গুমরাহ পদপ্রস্ট আহ জামাতের ইতিফাক ইজমা রয়েছে যে সেই ব্যক্তি গুমরা দিল্লি হচ্ছে মনকদম কেউ যদি ফজিলতের ক্ষেত্রে বলে যে ঠিক আছে আমরা মর্যাদার ক্ষেত্রে আলী রাজি আল্লাহকে ওসমানের চাইতে শ্রেষ্ঠ মনে করি এমনকি শ্রেষ্ঠ মনে করি যতগুলি শিয়া আছে সবাই হ্যাঁ একমাত্র জাইদি শিয়াদের মধ্যে একটাই ফিরকা জাইডি আছে যাদের অবস্থান হচ্ছে এমানি এই ফিরকাটা হালকা ফিরকা ছিল কিন্তু এরা ওই ইরান থেকে ট্রেনিং নিয়ে এসে এসে এরাও চরমপন্থী ইসন আসারিয়া ইরান ইরানের মতো চরমপন্থী হয়ে গেছে এরা কে বলা হতো তফজিলি এদেরকে কি বলা হত মানে ওর হুকুম তাই না তাহলে এতে কিছু আলে সন্নাতারেখ তালক ছিল কিন্তু খেলাফতি যদি ফজিলত দেয় তাহলে গুমরা বলা যাবে এই জাই দিয়া গুমরা ওই রকম বড় গুমরা নয় যেই বড় গুমরা হচ্ছে ওরা যারা খেলাফতের ক্ষেত্রে বলছেন না এক নম্বরে খলিফা হইতেন আলী তারা বিল এজমাহ সর্বসম্মতি কর্মীরা দ্বিতীয় হচ্ছে কেউ যদি ফজিলতের ক্ষেত্রে প্রাধান্য দেয় আউবাক ওমারের ওপর কালাই যান সেও গুমরা আলী শ্রেষ্ঠ উসমানের চাইতো ওমারের চত আর আউ বকারের চাইতো এই কথা কেউ যদি বলে তাহলে সেও গুমরাহ পরিপন্থী এটা ঠিক নয় এটা যদিও ভুল কিন্তু এই ক্ষেত্রে গুমরা পথভ্রষ্ট বলা যাবে না একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ बसबसर कारण अथवा शी लिटारेचारिया सबकि अथवा तचार माध्यम थ प्रभावित हार कारण अनेक आजकलकार ऐला गुमराह दान कर द्वितीय নবী করিম সাল্লা বংশধর আলে বৈতের মর্যাদা আহলে সন্ন্যাতের নিকটী রসুল্লাহধর যাদেরকে কি বলা হয় আলে বাইত বৈতলা কি বলা হয় এটা হচ্ছে সেই পরিভাষা তার এটাকে বাংলাদেশের পীর বিদাতিদের ভাষাই আউলাদ রসুল বলা হচ্ছে কি বলা হচ্ছে আউলাদ রসুল আর যত পীর আছে সবাই দাবি করে আউলাদ রসুল भारत और पाकिस्तान और जदिम इतिहास पढ़ें तो मनिवार रसुलना बा, ये धर्म व्यवसा कारण अभी वंशे नाम भेजे खावा मानुटे कि झाड़ाझाड़ी टान चेष्टा पकेट झाड़ा दिए जोर्सा नहीं बंश एकजे वंश दाबी कर सन्दे भित्ती अथवा सुने शुने, शुने दबी कर ওই সমস্ত মানুষের ওপর মানি দা এলাকায় যারা নিজের বাপ বাংশের বংশ ছাড়া অন্য বংশের সাথে সম্পৃক্ত হবে আমি হয়তো মর্যাদা বাড়াবার জন্য আমি আমি আমি হ্যাঁ হচ্ছি আমার হচ্ছি ফারুকি আমার ফারুকের বংশের আলিবাই রসুলের বংশ বলতে হবে কোরসি বলতে হবে না যদি এরকম কিছু বলেন মানে হসমা বলার দরকার নেই যদি বলে যে আমি উসমানের বংশে আমার উসমানী যদি বলে যে আমি অমুক বংশের আসলে ওই বংশের না শুনে শুনে বলছেন শুধু বাপ দাদা শুনেছেন শুধু যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান এইরকম বহু দাবি রয়েছে সৈয়দ সিদ্দিক এরা এরা এরা সিদ্দিক শোনা শোনা নিঃস কথা বোঝা গেছে যদি সন্দেহের ভিত্তিতে শুনে শুনে দাবি করেন যে আমরা অমুক বংশের তাহলে তাদের ওপর আল্লাহ রয়েছে লান রয়েছে। জান্নাত হারাম হবে নিজের মর্যাদা বাড়াবার বরং নিজের ইমাম দিয়ে নিজের আমল দিয়ে নিজের দিন ইসলামের খেদ মধ্যে মর্যাদা বাড়াবার চেষ্টা করে এতই যদি মর্যাদা বাড়ার শখ থাকে তো দুনিয়াতে এতেই আল্লাহ মর্যাদা দিবেন আর আখের হাতে মর্যাদা হচ্ছে আসল মর্যাদা দুনিয়ার মর্যাদা কয়েকদিনের যতই সম্মান করেন একদিন মরে যেতে হবে असहाय मरारे तेमन जार भक्ति हजार हजार लाख लाख भक्त तरह अवस्था मरारे एक ही अल्लाह इनकुल्ला যে কেউ কাজ আসবে না তো কথা না বাড়িয়ে নবী করিম সাল্লামের বংশধরের মর্যাদা আলিউর মর্যাদা ইন্দা আহ্নথাল জামাত আহ্নথালজাম বলছে। কিন্তু কোন বংশধর যারা মহমিনাথ যারা মোহমিনাথ নবী কে আপন চাচ্ছে আবু হাব ভালো বাজবেন চাচ্ছে নবী করিমসাইসাল্লামের চাচা আবু তাহলে কাফের অনেক কাফের কেউ বেশিতা করেছে এইরকম আজ কেউ যদি কেউ আল্লাহ রসুলের পরিচয় দেয় বা আলেবের পরিচয় দেয় আমরা নবীর বংশের আমরা হাসান বংশের হুসাইন বংশের আমরা ফাতে বংশের কিন্তু আকিদার ক্ষেত্রে সিরকি আকিদার লোক বিদাতী আকিদার লোক কুফরি কুফরিয়কিদার লোক ইমান ভঙ্গকারী আকিদার লোক হলুল আর আর লোক তাহলে তাদের সাথে ভালোবাসা হারাও এটা আমার কথা নাই শেখ উল্লেখ করেছে সময় হলে তার ভাষা থেকে শোনাবো আমাদের ভালোবাসা ভিত্তি কিসের উপর হইতে হবে ইমান ইসলামের উপর হইতে হবে একজন তোমার আমির রসুলের বংশের আর নামাজ পড়ে না ভালোবাসবেন মতখর ভালোবাসবেন হ্যাঁ ভালোবাসবেন এর চেয়ে বড় অপরাধ হচ্ছে সির করা বিদাত করা এর চেয়ে বড় অপরাধ হচ্ছে একটা বিদাত ভালোবাসা বংশ ধর আহলে সোন ভালোবাসে যদি এখনো জানতে পারি নিশ্চিত বলতে পারি এফিনের সাথে বলে আমরা রসুর উল্লাহ বংশ অবশ্যই অন্যদের চাইতে বেশি ভালোবাসবো আমার ছেলে মেয়েদের চাইতে পরিবেশ তাদেরকে ভালোবাসবো কিসের খাতির এবং তাদের ক্ষেত্রে এই ওসিয়ত বা উপদেশের খেয়াল রাখে সুরক্ষা করে রসুল্লাহ নিজের বংশধর সম্পর্কে পরিবার সম্পর্কে ওসিয়ত করেছিলেন হি কালা ইয়া গাদে যেহেতু তিনি বলেছিলেন হোম নামক স্থানের পুকুর বা জলাশয়ের দিন এই গাদির খমটা কি এটা আপনাদেরকে শোনায় গাদির মানে হচ্ছে পুকুর গাদির মানে হচ্ছে পুকুর বা জলাশয় বলছেন তাই শেষান যেখানে চারিদিক থেকে পানিগুলি প্রবাহিত এসে জমে যায় জলাশয়াল থেকে পড়েছি পুকুর কিন্তু বড় বড় যেগুলো জলাশয় রয়েছে চারিদিক থেকে উঁচা জায়গা থেকে পানি এসে ওইখানে থেমে যাচ্ছে আর ছয় মাস বছর ধরে হয়তো পানি থাকছে যেগুলো হচ্ছে গাদির এইরকম একটি জায়গা ছিল কাকে বলে দুটো শব্দ একটা গাদির মানে পুকুর বা জলাশয় আর বলছেন কেউ কেউ বলেছেন একজন লোকের নাম গাদির নোসেবির পুকুরটা ওর নামের সাথে সম্পৃক্ত করা হয়েছে হতে পারে পুকুরের সে মালিক ছিল অথবা পুকুরের পাশে বসবাস করতে এরকম ভাবে নামটা পড়ে না এইরকম কি না আর কেউ কেউ বলেছেন না না মানে হচ্ছে বন জঙ্গল জি যেখানে ঘন গাছপালা থাকে এটা কি বলে হোম বলা হয় আরবিতে গিজাও বলা আশার আল মুলতা নিবিড় যেখানে জঙ্গলের মত গাছপালা থাকে নসিমহাজ আল গাজির ইলেহা এই পুকুর বা কি ওই বন জঙ্গলের সাথে সম্পৃক্ত করা হয়েছে কারণ এই জলাশয়ের পাশে ঘন গাছ ছিল এই জায়গাটি কোথায় ছিল বলছেন এই জায়গাটি ছিল ওয়াহাদিম সাল বিদায় ফেরার পথে এই রাস্তাকে অতিক্রম করেছিলেন মরি সালিন হাজাতিল ওয়াদায় বিদায় হজের পরে মাত্র কয়েক মাস রসুরাহ সাল্লাম বেঁচে থাকছেন জিল মাসে। फिर आसल हज करज मैं महरम सफर मास मोटाम विदय हजर पर फिर पथे खुदवा दिए खुदवार अंश रसर उल्लासम निजी वंश सम्पर्के उपदेश दिए সাথে যাদের বংশীয় সম্পর্ক আছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করিয়াও তোমাদেরকে আল্লাহকে ভয় করতে বলছি খাতাবা বা সেখানে বক্তব্য দিয়েছিলেন ফাকা ফাঁকান খুদবাটি তার খুদবার একটা অংশ ছিল মা জাকার ও শেখ যা এখানে শেখ উল্লি সাম তাইমা উল্লেখ করেছেন সেটা কি ছিল ওজাকের বাইটি स्मरण करिए दी तुम आलेबाइक वंशधर सम्पर्मारे सदस्य सम्पर्ह सरण करल्ला जोह दीछी क्षेत्र तरह भलो आचरण करियो खराब आचरण करिए सुलहानल्लासुल्लाम कोई छाड़ा कथा बोतना তিনি ওহির মাধ্যমে অনেক গাইবের কথা জানতেন সব গাইব জানার তার কাছে চাবিও ছিল না আর সব গাইব না। কিন্তু বহু গাইবের কথা জানতেন যা অন্যরা কেউ জানত না বলছেন না তার মধ্যে এটা অবশ্য জানতেন যে এমন একটা সময় আসবে যে আমার বংশের লোকদের সাথে দুর্ব্যবহার করবে কিছু লোকেরা হাসান নজি আল্লাহ তালাকে বিষ দিয়ে শহীদ করে দিল যার এই করুক না কেন হুসান রাজি আল্লাহ তালিকার বলে শহীদ করল জালেমরা घटना केन्द्र कर वंशे अनेक लोक से प्राण हर लोक शहर जान तर कबूल कर इंगित कर ওদের কিরকম আমার আল্লাহ হবে এর অর্থ হচ্ছে যে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে তা স্মরণ করিয়ে দিচ্ছি ফিহাককে আহলে বাইতি আমার বংশের লোকদের ক্ষেত্রে কি মিনেহ রা তাদের শ্রদ্ধা করবে অকরামেহিম তাদের সম্মান করবে ওয়াল কয়াম বেহাক্কে তাদের অধিকারের খেয়াল লাগবে তাদের অধিকারের খেয়াল লাগবে এর মানে এই নয় যে তাদেরকে খলিফা বানাবে এটা উদ্দেশ্য দেয় কারণ এই কথা আর রসুল ইঙ্গিত করেন বরং এর বিপরীত ইঙ্গিত করেছে অসুস্থ হয়ে গেলেন তখন কাকে নওয়াজ পড়িতে বললেন মোরু আকরিন স্পষ্ট দলিল যে রসুল্লা সাহেব তিরোধানের পরে কাকে নেতৃত্ব দেবে। रसूल रसूल नाम उल्लेख कर बहुदी ए रकम रही है इंगित कर रसुल আসলে বলছি আমার যদি আমি আমার বংশের লোকদের কাছে বলেছেন জি হ্যাঁ তো এটা একটা লম্বা বিষয় যে বিষয়টি শুধু ইঙ্গিত করলাম রসুল শুধু নামটা বলেনি বাকি ইশারা ইঙ্গিতে তিনি খলিফা নির্ধারণ করে দিয়েছেন সুরা সুরার আয়াত নম্বর দেখেন তাতে মহান আল্লাহ সাদ করছেন হে নবী তুমি বলে দাও তোমার সাথী সঙ্গীদেরকে যে তোমাদের কাছে এই দিন ইসলামের খেদমতের ওপর কোনো পারিশ্রমিক চাই না তোমাদেরকে যে দিন ইসলামের শিক্ষা দিচ্ছি দাওয়াত দিচ্ছি এরপর তোমাদের কাছ থেকে পারিশ্রমিক চাই না ইল্লাল ইত্যাদা ফিল করবা তবে আত্মীয়তার খাতিরে ভালোবাসা চাইছি করানি কিন আয়ার ইল্লাল মাতা ফিল করবা আত্মীয়তার খাতিরে ভালোবাসা चले जाब दुनिया तुम्हारे हेदाय नत्मयतार खरे वंशधर केते सामिल रसर सर वंशम मम गोत्र लोकर सामिल यो कर स्पष्ट जिन्हे भलो सबा कड़ाइश तो विशाल वंश कड़ाई বিশাল বংশা কে এখানে বোঝানো হয়নি যারা চরম সূত্রতা করেছে চরম সূত্রতা করেছে তো তাদেরকে আহলে সত জামাত আলে বাইতর অন্তর্ভুক্ত করেন নাই জি আবদম নাফের কয় ছিল কয় ছেলে ছিল কে বলতে না আব্দুল মোতালেব ছিল দশজন নয় বাপা ছাড়া জন। কিন্তু আমি আবদে আব্দ আব্দুল মোতালেবের বাপের নাম কি ছিল আব্দুল মুতালেবের বাপের নাম কি হাসেম হ্যাঁ হাসেমের বাপ আবদে মনাফ আবদুল মনাফের কয়েক ছেলের ছিল জি হ্যাঁ জি তো ওই ওদের মধ্যে দুটো বংশ এই চার যে গোত্র হচ্ছে চারটা গোত্র হয় দুটো গোত্র চরম শত্রুতা করেছিল বনু আব্দ বন নওফাল আর বনু হাসেম আর বনুল মুক্তালিম বনু হাসেম মানে হাসেম গোত্র যেটা গোত্র আর একটা হচ্ছে বনুল মুক্তালিব এই দুটো গোত্র ইসলামের সাদ দিয়েছে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সাঁত দিয়েছে সুতরাং তাদেরকে আলামাইকেরাম আইমাইকার এবং আহ সনাত জামাতের আলামারাম তারা তাদেরকে আলে আলেবায়েত অন্তর্ভুক্ত করেছে আর কে কে আছে বিস্তারিত বলছি আয়াত পেয়ে গেলেন তাই না যে রসুল্লাহ সাল্লামের আত্মীয়তার খাতিরে রসুলসাল বংশের সাথে কি করতে হবে ভালোবাসা রাখতে হবে শেখুল ইসমিত আহল্লাহ এখানে আলেবাইতের মর্যাদা বর্ণনা করেছেন আহলে সোন আল জামাতের নিকট আমাদের কাছে রসুল রসাল বংশের মর্যাদা রয়েছে তাদেরকে আমরা ভালোবাসব তাদের সম্মান করব এবং তাদের হকের খেয়াল রাখব তাদের হকের একটা হচ্ছে যদি জানতে পারি যে তারা নবীলের বংশের তাহলে তাদের জন্য কি হারাম জানেন হারাম সুতরাং আমাদের করণীয় হবে তাদের ক্ষেত্রে কি তাদের মধ্যে কেউ যদি অভাবী থাকে তাহলে তাদের খরচ খরচা বহন করা দায়িত্ব আমাদের আমাদের সরকারের মুসলিম সরকারের আগে মুসলিম সরকারের আর মুসলিম সরকার যদি এগুলো খেয়াল না রাখে তাহলে তখন এটা দায়িত্ব হবে মুসলিম জনগণে তারা কারা ওহুম আলো আলী আলীর বংশ আলো জাফার আলী রহ ভাই আবু তালেবের জাফারের বংশ ও আলো আকিল আর এক ভাই হচ্ছে আলিল আকিলকিলাম আগে মারা করেছে। এরা ও আলুল আব্বাস রসুল এক চাচা ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন আব্বাস বিন আব্দুল আব্বাসের বংশ তাহলে আব্বাসীয় যতগুলি খালিফারা হয়েছেন বা আব্বাসীয় বংশ কেউ যেন আমি আব্বাসী বংশের তাহলে সে আলে বাইত। কারণ বনু মধ্যেই তারা পড়ছে ও বানুল হারিস আব্দুল আব্দুল মোতালি ছেলে একজন হারেস ছিল এই হারেস এর বংশধার তারা হারেস হন দেখবেন যখন একেবারে তীরের বর্ষণ শুরু হয়েছিল কাফে ধাওয়া করতে। সেই সময় রসুল্লাহ আলী সাল্লামের যে বাহনটা ছিল সেই বাহনের লাগাম বা রসি ধরেছিলেন আবু সুফিয়ান হারিস আবু সুফিয়ান এবং এটা আর এক আবুল সুফিয়ান একটা স্বশুর আবুল সুফিয়ান এই বানুল হারেস এরা হচ্ছে আলিবাই এদের অংশ পরিচয় দিতে পারে যে আমি হ্যাঁ বানুল হারেস এইরকমই নবী সাল নবী কারি বি তারাও নবী পরিবারের তারাও स्त्री ठीक अथवा जिज्ञास करें कैमन आरो मे स्त्री পরিবার মানে প্রথম স্ত্রী তারপরে ছেলে মেয়ে জি হ্যাঁ আর বাপমা থাকলে তাদেরকে বলবেন তারা আমার পরিবারের অংশ কিন্তু নবী পরিবার নয় এটা কেমন কথা তাই বলছেন নবী গন মোহামানি তারাও আলেবাইট কোথায় চলে যাক বলে আমার পরিবারের সদস্য বলব না আমার পরিবারের সদস্য শ্বশুর শ্বশুর বাড়ি গিয়ে সদস্য হয়েছে হয়েছে পরে হয়েছে কিন্তু আসল হচ্ছে যে আপনার মেয়ে আমার মেয়ে আমার আপনার পরিবারের সদস্য জি কামাত যেমন মোহান আল্লাহ এরসাদ করেছে তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে লিউজ হেব আন কোমর যাতে করে তোমাদের থেকে অপবিত্রতা দূর করে দেন আহলাল ভাইতে হে নবী পরিবার ই আহলাল বাইদ ছিল আসলে আল্লাহ রবুল আলমিন তাহলে নবী পরিবারকে সম্বোধন করে বলছেন যে তোমাদেরকে আল্লাহ চান না যে তোমরা কলুষিত হও তোমরা অপবিত্র মানে কি পাপের সাথে এটা যেন না হয় সুর আহজাবের আত্ম করিম সাল্লামের বংশধর সম্পর্কে যে কথাগুলি আমরা শুনলাম তারপরে এখন ইবিনে তেমন কথাগুলি শেষ করি তারপরে ব্যাখ্যাগুলিতে যাব কি বলেছে সেখানে যে ক্ষুদাই খুদবাই যার ইতিখ্যা করে দিয়েছি আপন চাচা আব্বাস তালানহ সম্পর্কে বা তাকে বলেছিল ওকাদ ইস্তাকা ইলে अब्बास नबीश हसम खराब गोत्रैसे लोकन गोत्र्यवहार कर दुर्यवहार कर खराब आचरण कर चाचा भातीजार चाचा भातीजार ফাঁকা আল্লাহ তখন রাস্তর আল্লাহ শপথ করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভালো না বাসে বংশধরকে কিসের জন্য ভালোবাসতে হবে আল্লাহর জন্য ভালোবাসতে হবে দুনিয়ার কন করোন স্বার্থ নেই তাঁদের ভাষা বুঝি আর জানি আর জানি না তাদেরকে আর চিনি নে এমনিতে नबी परिवार तक भाबसेना जमतर करू ना चिंता कैमन कर चिनबे अनुमानभित्ती ना जाना था क्योंकि निश्चित जाना निश्चित दावी करबी तक बाकी जो तरफ दबी मिथ्या है फेसे जाए जेमी আর কিসের জন্য আর জন্য স্বার্থ আল্লাহ সকলকে ভালোবাসব আমি আপনাদের আল্লাহর কিসের জন্য আল্লাহ আর একটা পয়েন্ট রয়েছে নবী পরিবারের ক্ষেত্রে যে জন্য তাদেরকে ভালোবাসতে হবে সেটা হচ্ছে ও কারাবাতি আর আমার বংশ ভালোবাসবে আমার আত্মীয়তার খাতিরে আমার আত্মীয়তার খাতিরে সৌরুল্লাহ বলছেন এটা রয়েছে মুসন আহমদে আর তাসানবুল্লা প্রথম ইসমাইল বংশকে মনোনীত করলেন আল্লাহ শেষ রসুল পাঠাবেন দুনিয়ার কোন বংশে কোন জমিনে কোন এলাকায় পাঠাবেন প্রথম আল্লাহ কি বাছে করলেন ইসমাইল বংশকে তারপর ইসমাইল বংশধর থেকে কেনানা বংশকে আল্লাহ মনোনীত কেনানা বংশ থেকে কোরাইশ বংশকে আল্লাহ মনোনীত করলেন ওয়াস্তাফা মিন কোরাইশ বানী হাসিম আর কোরাইশ বংশ থেকে হাসিম গোত্রকে আল্লাহ কি করলেন চয়ন করলেন বা মনোনীত করলেন ওস্তাফা নি হাসেম এ তো সদস্য রয়েছে ওর মধ্যে মেলা লোকেরা রয়েছে কাকে নবী হিসেবে মনোনীত করলেন আমাকে আল্লাহ মনোনীত গোত্র থেকে আল্লাহ রবাহ আলমের মনোনয়ন তো এর দ্বারা আমরা কি জানতে পারলাম যে হাদিসগুলি আমরা এখানে শুনলাম যে রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের বংশধরকে ভালোবাসব কি কারণে কয়টি কারণ এটা হচ্ছে আল্লাহর জন্য दिनी तार मैं तादर के में दिन ही भलोबा तक चलो दिनदारबी आत्म आत्मीयता आसबेंद्लैसे सम्पर्क छिन्न जा ममिन होते ही आकीदार होते मुक्त हम कुछ तक মানটা টিকে থাকলে তখন নবী আত্মীয়তার ভিত্তিতে ভালোবাসা হবে বলছেন যে দুটো কারণে বলছেন যে তাদেরকে ভালোবাসা হলে আমার এনে দুটো কারণে একটা হচ্ছে আল্লাহ আল্লা সান্নিধ্য লাভের উদ্দেশ্য নবী পরিবারকে ভালোবাসে আল্লাহর নৈকট্য লাভ করব। মমিন মমিনকে ভালোবাসে এটা নেকির কাজ এতে আপনার অন্তরে এটা একটা আমল অন্তরে এটা কি আমল আপনি মমিনকে ভালোবাসেন কারণ তারা আল্লাহর মমিনা আল্লাহর বন্ধু আর বিশেষ করে নবী সাল্লা বংশের লোকেরা যদি তারা সৎ হয় তাহলে আল্লাহর বিশেষ বন্ধু জি আসানি দ্বিতীয় লেখন তারা বা তরুল ইসলাম এই জন্য তারা রসুল সালামের আমরা এর মাধ্যমে নবী সালামের শ্রদ্ধা সম্মান প্রদর্শন করলাম বললাম না আমরা অনেক লোককে ভালোবাসি আর বলি যে আজ একে ভালোবাসি অমুকের খাতিরে ওর বাপের খাতিরে ঠিক না বা মায়ের খাতিরে বা ওর দাদার খাতিরে বলি না वंश परम्परा आदनान पर्तमत नहीं बस पुरुष पर्त किम नहीं जरा वंश विद्या सम्पर्क अभिज्ञ तर दिमत नहीं आदनान शुरू कर इम्राहिम आल इसलम सम्पर्भुमत सन्देह बामश क्योंकि नामगुलिर क्षेत्र मध्य हेरफेर हवार्भवना दिमत आब्राहिम आली इलाम कर आदम आल इमाम वंश पर परम्परा पहुंचाना सबग कहते पोचाना ताते नमार पौरा। सिल नसब आदम आलम कई विभक्त तीन भागे विभक्त आदमी शुरू कर इब्राहिम पर्त निश्चित चारे भेजाल आज झंदेह आज नामगुली सबग सठी लिखा সিরাতের কিতাবাদিতে আর ইব্রাহিম আলাম থেকে শুরু করে আদনান পর্যন্ত এতে কিছু সন্দেহ আছে কিছু ইতালাফ রয়েছে তারপরে আপনার আদনান থেকে শুরু করে রসুল উল্লা সালাম পর্যন্ত কোন রকমের কোন রকমের সন্দেহ নেই যা এখানে শেখ সৌজান হাসল উল্লেখ করেছেন মুহাম্মদ শুনে মোহাম্মদ সুনেন বিন হ্যাঁ যতটা জানেন বলেন আব্দুল্লা বিন আবদুল মুতালেব বিন হাসেম বিন আবদে মনাফ বিন কোসাই বিন কেলাব্রা কাব লোয়ালিবানা এই যে কেনানার কথা একটু আগা দিয়েছে বিন বিন বিন ইলিয়াস বিন বিন বিন মাদ বিন আদনান আর এই যে আলোচনা করলাম এই দিয়ে বুঝা গেল আলাফুল আরব এবং তারা বোঝা গেল যে আরবের ফজিলত রয়েছে আরবের কি রয়েছে ফজিলত রয়েছে কিন্তু ইমানের সাথে ইমান না থারে কোন নেই কারণ বলেছেন ওমান কারো আমল যদি কাউকে ধাক্কা দিয়ে পিছনে পিছিয়ে দেয় হ্যাঁ তাহলে তার বংশ তাকে বংশীয় মর্যাদা তাকে এগিয়ে দিতে পারবেনাভান ফজিলত রা চিকিৎসের ভিত্তিতে তা কো আল্লাহ ইমান এবং তা ভিত্তিতে এর ভিত্তিতে মানুষ অলিয়া উলিয়া হতে পারে ইনা উলিয়া আল্লাহুন আলিম আলহামী আহ মানু ও ইমান এবং তা করিতে ফজিলত আরবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর কোরাইশের মধ্যে গোত্র আর রাসুর সাল আফজাল হাসেম গোত্রের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি বরং সৃষ্টি সবচেয়ে শ্রেষ্ঠ রাসুরল্লাহ সাল্লাহ আফজালুল খালকে নাসন তিনি সৃষ্টি সেরা ও আফদান এবং বংশের ক্ষেত্রে সবচেয়ে শ্রেষ্ঠ এতে হাসেম জানা গেল যারা সাল্লা আত্মীয় আর আরেক আলোচনা করব তিনটা আলোচনা করব বলিস না দুটো হইল চলবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে মকানত আজল আজ নবী সালাম ইন্দা আহল স্ন জামাতের নিকটে নবী করিম সালামাগণের আহলসাম রসুল বিবীগণের সাথে ভালোবাসা রাখে মিত্রতা রাখে ওলা মানে মোহাম্মত আন্তরিক মোহাম্মত সম্পর্ক রাখে ममिन ममिन माता जी तरह की ममिन ममिन क्षेत्र माइ दू मे पार्थक्य आम्मान क्षेत्र एक नम्बर सम्मान मरजदार क्षेत्र हाँ मेरे चेहरे बसि सम्मान तर मरजदा अंतरे দুই নম্বর হচ্ছে মাকে বিয়ে হারাম আপনার মাকে নিয়ে আপনি হজ সফরে যেতে পারেন কিনা পূর্ব থেকে পশ্চিম ইউরোপ আমেরিকা যেখানে সেখানে আপনি সফর করতে পারেন না পারেন না মাকে নিয়ে নির্জনতা অবলম্বন করতে পারেন কিনা মায়ের সাথে হোটেলে রাত কাটাতে পারেন না পারেন না মায়ের ঘরে গিয়ে আপনি দীর্ঘদিন পরে আমি অন্য রুমে শুইব না এটা কি নবী বি আপনার সামনে হেজা পর্দা করবে নাকি করবে না কিন্তু নবী সালামের বি গন সাহবাই কিরাম দেখে পর্দা না করেন এই সব বিষয়ে তাহলে ভিন্নতা রয়েছে জি হ্যাঁ এখন বলছেন যে তমন আখেরাতে জান্নাতেও নবীর বিবি হবেন তারা নবীর বিবি থাকবেন এটা কেন বলা এটা এই জন্যই যে রাফেজি শিয়াদের বধ আকি জি গুমরাহি জি কলেমা পড়াচ্ছে এটা নেটে আছে আছে জি হ্যাঁ আমার এই আলোচনার সাথে हाफसा क्या एपर्क उच्छेद এদের জন্য জাহান নামের সার্টিফিকেট দিয়ে মুসলমান মানাচ্ছে এ হল শিয়া রাফেজিদের ইসলাম সারা বিশ্বে সুতরাং এখনও সাবধান কারণ কিছু লোকের আবেগে আমাদের মুসলিম সমাজে বা মুসলিম শাসকদের বিভিন্ন পাপ দেখে বা বিভিন্ন ভুল ভ্রান্তি দেখে বাড়াবাড়ি কথাবার্তা বলছেন কিন্তু হুশ রাখেন না যে কোন দিকে যাচ্ছেন তাদের সাথে জাহান নামের ইন্ধন হয়ে না এই রাফেজি শিয়াদের সাথে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন যে তারা উম্ম কি ক্ষেত্রে ফিল এহামে সম্মানের ক্ষেত্রে ও আর মর্যাদা পোষণের ক্ষেত্রে ও তাহারি মেনে কাহিহীন উম্মতের জন্য তাদের বিয়ে করা হারাম হওয়ার ক্ষেত্রে সাহবা কান্দার বিয়ে করা হারাম ছিল তারা বেগান মহিলার মত হ্যাঁ এই যা পর্দা করতে হবে হ্যাঁ আর তারপরে সফর করলে মহারাম কোন সাহাবি হইতে পারবে না নবী হইতে পারেনি ইত্যাদি ইত্যাদি তারপরে নবীশ্বাসন বি আয়সা দিয়াল কাছে তারা নিয়েছেন মিন হাই তো তাহারিমুল বিহিনা নবীলামের বিগণের সাথে নির্জনতা অবলম্বন করা হালাল না হরাম হারাম ও নজরে এহিন না নবী বিবিগণের দিকে তাকানু হালাল না হরম হারাম আল আল্লাহ মহানাল্লাহাদ করেছেন নিজের প্রাণ চাইতে বেশি কাছের মানুষ নিকটবর্তী নবী করিম সালাম কে আমরা আমাদের যান চাইতে বেশি ভালোবাসবো এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যে আমরা নিজের জন্য যতটা মায়া করি তার চাইতে বেশি মায়া করেছেন আমাদের জন্য রসুর সাল্লা সাল্লাম আমরা নিজের মায়া করে বেনাবাজি যাচ্ছি হ্যাঁ অনেক বিদাত করে জাহান্ন জাহান্নগা মুসলিম ফাঁসে তুই ফাঁসে করে জাহ্নমামে যাচ্ছিস নবী ইসালিস্লাম আমাদের মায়া করেছেন আমাদের চাইতে বেশি জি অর্থ ও আজ উম্ম বিবিগন হচ্ছে হ্যাঁ নবীর বিবেগণ হচ্ছেন ওম তাদের মা কাদের মা ও যারা লোক তাদের মা সুর আজ নম্বর ছয় জি আরো মোহান করেছেন সুরে আহ নম্বর তিপান্নানুজু রসুল্লাহ তোমাদের জন্য জায়েজ নয় যে তোমরা রসুল উল্লা সাল্লাম কে কষ্ট দেবে ওয়ালা আন্তানকে আজ আজহাম আবাদা আর এটাও জায়েজ নয় যে তারপরে তার বিবেগণ বিবাহ করবে কারণ কারো বিবি কে বিয়ে করা সেটা এমনিতেই ওই ব্যক্তিকে যে ব্যক্তি আগের স্বামী ছিল তাকে এটা কষ্ট দেওয়ার না হ্যাঁ ধরেন তালাক হয়ে গেছে তালাক হয়েছে তারপরেও অম্মুকের বিবী কে বিয়ে করেছে আপনার সাথে আন্তরিকতা আসবে না একটা কষ্ট তারা থাকবে এর জন্য কোনো বিয়ে করা যে কোন রকম কষ্ট দেওয়া হারাম তার মধ্যে একটা হচ্ছে যে তার বিবিগণ বিয়ে করে নবী সাল্লামকে কষ্ট দেওয়া হচ্ছে হারাম তাই আল্লাহ ঘোষণাই করে আল্লাহ আন্তহ আজ মিমবাদি আবাদাহ নবীর পরে কখনো তার বিবিদের কাউকে বিয়ে করতে পারবে না তোমরা এটা আল্লাহ কোরআন বর্ণনা করছেন যে তারা আমাদের মা সেজন্য বিয়ে করতে পারবে পারবো না ঠিক না বা সাহাবারা পারবেন না কিন্তু বিদাতিরা কি লিখেছে জানেন হ্যাঁ মা আরেফুল কোরআন এ বিদাতিরা কি লিখেছে জানেন হ্যাঁ কি লিখেছে যে নবীর বিবিদের যে বিয়ে করতে অম্মতরা পারবে না সাহাবিরা পারবে না स्त्री के प्रदर्शन कर मुस्लिम स्त्री विवाह बंधने आज कर मुस्लिम अपनी कौन मरदा दिलेन कर नबीर बुझे বুঝেছেন না বোঝেন নাই আল্লাহ মার্জাদ দিয়েছেন যে তার তার বিবিরা মায়ের তুল্য আর তিনি হচ্ছেন বাপের তুল্য সুতরাং মায়েদেরকে বিয়ে করা যেমন তোমরা কখনো করতে পারবে না তেমন নবী বিবিগণকে তোমরা বিয়ে করতে পারবে না এই জন্য নয় যে তিনি বেঁচে আছেন সেজন্য বিয়ে করতে পারবে না যে কোনো মানুষ যে কোনো মানুষের স্ত্রীকে বিয়ে করতে পারো যতক্ষণ পর্যন্ত তা লাখ না পার হয়েছে শুধু তা লাখ না ঈদ্য পার হইতে হবে ামি ওয়ারা হয়ে যাও যখন তোমরা নবীর বিবিদের কাছ থেকে মাল সামান কোনো কিছু চাইতে ইচ্ছা করবে বা চাইবে যে কোনো কিছু লাগবে ভেতর থেকে चे ने हर्दार आड़ मा तो मैं मायर मतलब सार्विक दिक्कत पर्दार आड़ और मायर पर्दार आड़ालीना बोझा गलजाब क्षेत्र हराम क्षेत्रता अवलम्बन करा जा हराम इसे सफर कर क्षेत्र नवीर विवेक अन्न साधारण মতো মানে বেগানাহ বেগান আর হুকুমে আর কি বেগান হুকুম মার্যাদার ক্ষেত্রে নাই বেগানার হুকুমে তাই বলছেন তারা হচ্ছে মমিনদের মাফিল এ তারা সম্মানে ও তেহরিমে আর হারাম হওয়ার ক্ষেত্রে লাফিল মাহারামিয়াতে মাহারাম হওয়ার ক্ষেত্রে না অর্থাৎ কোন সাহাবি নাম হতে পারে না যদি বংশে সম্পর্কে মাহারাম না হয়ে থাকে তারপরে অল্প একটু আছে যেটা আমরা এখানে ইভিনতে মহলার কথা আপনাদের সামনে শোনাই বলছেন নবীগণ দুনিয়াতেও তার বি এবং আখেরাতেও নবী সাল বিবি থাকবেন হুসুল খাদিজা বিশেষ করে খাদিজা রাজিয়াল আনহার যে মর্যাদা রয়েছে অন্য কোন বিবির সেই মর্যাদা নেই আর তারপরে যে মর্যাদা রয়েছে বড় মর্যাদা কার আয়েস রাজ্লা এই দুজন বিবির কথা উল্লেখ করছেন বলছেন एकम्रबरा एक छाड़ा मारियर पेट थी बाकी सब ऐले मे खदिजाजिया पेट स्वाभाविक वंश परम्परा बहाल थोत्री मे स्त्री मध्यम्परा अपना बहाल थो ठीकना जी ओाउ द्वित फजिल बैशिष्य हे खादी सर्वप्रथम व्यक्ति जिन्हें এমনি আপনারা প্রসৃদ্ধ আপনাদের কাছে যে সর্বপ্রথম কে ইমান নিয়েছে অবাকার কিন্তু বলবেন তখন প্রথম ইমান নিয়েছেন আলী রোজিয়ালা ঠিক আছে দাসদের ক্ষেত্রে যখন বলবেন তখন যাই দেবেন হারেসা ঠিক আছে এই উত্তরগুলি সব ঠিক আছে দিকে দিকে এই লক্ষ্য করলে এই দিকে কেন্দ্র করে বুঝছেন না কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয়েছে এই চার পাঁচজন যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন প্রথম দিনে বা প্রথম খানে তার মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন তখন কাকে এক নম্বর রাখবেন তাকে অবশ্যই খাদি দরজা রাখতে দেখেন আমরা যে কেউ যখন বাইরে থেকে আসো প্রথম কার সাথে সাক্ষাৎ হবে বাড়ি এসে স্ত্রীর সাক্ষাৎ হবে এই মাঝে যে নিরাপাহে গুহা থেকে এসে প্রথম অবকারের সাথে মোলাকাত করতে গেছেন প্রথম কার সাথে সাক্ষাৎ হয়েছে স্ত্রীর সাথে খাদি দরজা তার চাদর বা কম্বল জড়িয়ে দাও তো যখন তিনি প্রথম দাওয়াত নিয়ে প্রথম দাওয়াত কবুল করেছেন নিশ্চিত খাজিরা রাজি আল্লাহা তারপরে অবকার সাথে দেখা হয়েছে অথবা তিনি ছুটে খবর পেয়ে তখন তার কাছে এই কথা পেশ তখন তিনি ইসলাম গ্রহণ করেছেন आलिज पालित तक तृत्य बैशि खदिजा रजी आलामर रसुरी कर्विक सहयोगित सहजा कर शुरू पर्त जीवन ধন সম্পদ এবং সব ধন আল্লাহ রাস্তায় বিজনের দাওয়াতের ক্ষেত্রে দিনের প্রচার প্রসার কোরবানি করে দিয়েছে চতুর্থ হচ্ছে ওই শিষ্য কার খাদু আল আলিয়া। এই এগারোটাই স্ত্রী কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা অন্তরে কার ছিল খাদিজা ছিল সুহান আল্লাহ কেমন করে বুঝলাম খাদিজার এতেকালের পরে মা এসা বলছেন যে এনতেকাল অনেকদিন হয়ে গেছে মক্কা ইন্তকাল হয়েছে মক্কি জীবন ইন্তকাল হয়েছে মোদিনায় চলে আসছেন রসুলার শেষ জীবনে শুরু করতেন কথা বলছেন যারা দাঁত পড়ে গেছিল যে বুড়িয়ে গেছিল আপনাকে ওর চাতে ভালো আল্লাহ স্ত্রী দিয়েছে আপনি ওর কথা বলছেন না কেন কি বলছেন আপনি এই কথা পরীক্ষা করার জন্য দেখি কি বলছেন রসুল্লাহাম সুর বলেছেন আর কোথায় তুমি আছো সুহান এবং তার পেট থেকে আল্লাহ কথা বলেননি তার ভালোবাসায় প্রেমে পড়ে সবকিছু ভুলে গেছি অতীতের আজকাল আমরা আমাদের চরিত্র এমন যে অতীতের যতই অবদান থাকে না কেন আগের স্ত্রী সব ভুলে গেছেন সব ভুলে গেছেন একেবারে উপেক্ষা করেছেন না। সিদ্দিক মহাসত্যবাদ মেয়ে মহাসত্যবাদী জি সিদ্ধি কাবিন্ত সিদ্দিক যার সম্পর্কে নবীকার হাদিস রয়েছে সৈবের হাদিস ফাজল আয়েশা আলা নেশা নারী জগতের ওপর আয়েশ আর শ্রেষ্ঠত্ব হচ্ছে ক্যা ফাজ শরিদ আলা সাইরিতম যেমন শরিদ খাবারের শ্রেষ্ঠত্ব মর্যাদা রয়েছে মূল্য রয়েছে সমস্ত খাবারের ওপর শারির খাবারকে সবচেয়ে মূল্যবান খাবার আরবদের সেই যুগে তো মূল্যবান খাবার ছিল এটা দেখটা আছে যেটা আমরা কমন বলে থাকি কিন্তু এমনিতেও সেই খাবারটি মূল্যবান খাবার এজন্য এই জন্য বলেছেন সুন্দর ব্যাখ্যা সেটা হচ্ছে যতগুলি খাদ্য আছে খাদ্যের মধ্যে রুটি যা হচ্ছে বেশি শক্তিশালী ভাতের তুলনায় ভাত অন্য অন্য খাবার তুলনায় রুটিটা হচ্ছে বেশি উপকারী কিন্তু দেখেন আপনার সুগার হয়েছে প্রেশার হয়েছে এই হয়েছে সে রুটি খান রুটি না যে ভাত খান তাই না তো শরীরটা তৈরি হয় রুটি এবং গোস্তের সমষ্টি দিয়ে রুটি আর গোস্ত মিলিয়ে করে তৈরি করা হয় আর যতগুলি তরকারি আছে তৈরি তরকারির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে লহাম গোস্ত আর দুটো দিয়ে তৈরি হয় এই শরীর সে যেন শরীরকে বলা হয়েছে সবচেয়েতে খাবারের মধ্যে উত্তম খাবার বা শ্রেষ্ঠ খাবার ঠিক তেমন নারী জাতের মধ্যে সবচেয়েতে শ্রেষ্ঠ হচ্ছে তার মানে এই নয় যে তার এই শ্রেষ্ঠ তো বয়ন করা যাচ্ছে না না না এটা একটা দিক আর মোটামুটি আমরা শেষ করেছি তবে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আপনাদের উপকার জন্য শুনিয়ে দিতে চাইছে নবী করিমসালামের মোট বিবি কয়জন ছিলেন এগারো জন ছিলেন এটি সঠিক কিছু বিয়ে শী করেছিলেন কিন্তু সেগুলি তালাক দিয়ে দিচ্ছিলেন সেজন্য সেগুলি বন্যা আস যাদের সাথে সংসার করেছেন তারা হচ্ছেন এগারো জন এগারো জনের মধ্যে দুইজনের জিবদোর সাহি কে বলতে পারেন সবার জানা আছে আর না পরে বর্ণাবীল অনেক বিয়ে করেছেন তাকে দুইজন বিবির নাম একই ছিলেন এই বিবির নাম একই নাম ছিল না জৈনবিন তো খোজাইমা অমুল মাসাকি এত গরিব মিসকিন দান করতেন ওর নাম পড়ে গেছিল কি অমুল মাসাকিন গরিব মিসকিনদের মা অল্প কিছুদিন পরে ইন্তকাল হয়ে গেছে পরে ইন্তকাল করে গেছেন তার সাথে সংসার এই দুই বিবির ইন্তকাল জীবসাই আর বাকি যখন নবী সর ইন্ত তখন কয় বিবি বেঁচে ছিলেন নিবি তাঁদের নাম আয়েশাহ যেহেতু খারিজা হয়ে গেছে তাহলে এখন আয়েশা হাফসা জাহাস আর সালামা সাফিয়া, ওম সালামাফিয়া মাবিবা সৌদা জয়া জিয়া মারিয়া খিফিয়া জারফেড থেকে পয়দা হয়েছিলেন ইব্রাহিম রধিয়াল তিনি স্ত্রী ছিলেন না তিনি কি ছিলেন ছিলেন হারিয়া হাদিয়া বৌক পাঠিয়েছিল মিশরের রাজা আপনার কাছে তখন কি বলেছিলেন বলেছিলেন প্রথম কিন্তু না আর তা পুরুষদের মধ্যে ওই সাহাবে আমাজ পুরুষদের মধ্যে তখন বলেছিলেন আবুহা প্রথম উত্তর দিয়েছিলেন কিন্তু আয়েসার জি দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এক বিবি কুমারী ছিলেন তিনি হচ্ছেন আর বাকি হয় তলাকপ্রাপ্তা না হয় বিধবা জি তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আয়েসারিয়্লা একমাত্র স্ত্রী যার কম্বলের তলায় একসাথে শুয়ে থাকা অবস্থায় অহিনাজ কোন বিবির সাথে এরকম অহিনাজ লয় নাই আর চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এই অপবাদ নিরসনের জন্য বা খন্ডনের জন্য তো আল্লাহ এমনি একটা ওহি করতে পারতেন কোরআন ছাড়াও হাদিসের ওহি কিন্তু আল্লাহ বারোটি আয়াত নাজল করেছে। জি আয়াত নাজল করে আল্লাহ রহমান সুরেন घोषणा कराम से जो जटिल मसल कारो का जवाब खुजे पे तथा स्वर्ण हित आय चलो आय जिजेस करीम पा किसी उत्तर जाना जी हाँ সাত নম্বর বৈশিষ্ট্য যে আয়সর আল্লাহা এমন বিবি নবী করিম সাল ইন্ত আয়েসার কোলে মাথা দেখে আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আয়সরজি আল্লাহ তালান হুজরায় মোবারক কক্ষেই নবী সামন হয়েছেন এছাড়াও বেশ কিছু ফজিলত রয়েছে اذا انا يدك بننا الله عليه محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا يا اله الكون يا المولى العظيم يا كريمان من هو قران